আবদুল্লাহ ইবনু উমর রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি রসেল সাল্লাহ সাল্লামকে দেখেছি যখন সফরে তাকে দ্রুত পথ অতিক্রম করতে হতো তখন মাগরীবের সালাত এত বিলম্বিত করতেন যে মাগরিব ও ঈশা একত্রে আদায় করতেন সালিম রহমতুল্লা আলাহী বলেন আবদুল্লাহ ইবনু উমর রদিল্লাহ তো আল্লাহ দ্রুত সফরকালে ওইরকমই করতেন তখন ইকামতের পর মাগরিবের তিন রাকাত আদায় করতেন এবং সালাম ফেরাতেন অতপর অল্প সময় অপেক্ষা করেই ঈশা এর একামত দিয়ে তা দু রাকাত আদায় করে সালাম ফেরাতেন এ দুয়ের মাঝখানে কোনো নফল সালাত আদায় করতেন না এবং এসার পরেও না অতপর মধ্যরাতে তাহাজদের জন্য উঠতেন